আনাস রদিল্লাহ তু আলাহতে বর্ণিত যে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তু আলান্ন ও জুবাই রদিল্লাহ তালাহুকে তাদের শরীরে চুলকানি থাকায় রেশমি জামা পরিধান করতে অনুমতি দিয়েছিলেন